না রহমান রহীম তালা নামে হল Donc il encore des enfants হে ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো আমার ও তোমাদের দুঃস্মীর নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এটা কেমন কথা তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করছে তারা আল্লাহর রসুল এবং তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এ কারণে তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ইমান এনেছ যদি তোমরা সত্যি আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘর থেকে বেরিয়ে থাকো তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে আবার বন্ধুত্ব পাতাতে পারো তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্য করো আমি তা সম্মুখ অবগত আছি तुम्हारे मध्य क्यों दुश्मन साथ बंधुत गढ़ार बुझते दिन सरल पथ विचित the ক্া <laughs> a phone حد <تصفيق> ساتو মিনু অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে শুধু তাই নয় এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে আসলে এরা এটাই চায় যে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোন উপকারে আসবে না সেদিন আল্লাহ তালা তোমাদের মাঝে বিচার ফেসলা করে দেবেন তোমরা যা করো আল্লাহ তালা তার সবকিছুই দেখেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের ঘটনার মাঝে রয়েছে অনুকরণযোগ্য আদর্শ যখন তারা তাদের জাতিকে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা যাদের আল্লাহ বদলে উপাসনা করো তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি আমাদের ও মাঝে এখন থেকে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল যতদিন তোমরা আল্লাহ আল্লাহতালাকে মাহুদ বলে স্বীকার না করবে কিন্তু এব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম যখন সে বলেছিল আমি তোমার জন্যে আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব অবশ্য আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করার আমার কোনোই এক নেই ইব্রাহিম ও তার অনুসারীরা বলল হে আমাদের মালিক আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা আমাদের মালিক তুমি আমাদের আমাদের খাতা মাফ করে দাও অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরমকুশলী তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্য এবং সেসব লোকের জন্য যোগ্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে। আর যদি কেউ আল্লাহতালা থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন জেনে রাখে আল্লাহতালা কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক Or Wah-hah! Wow. এটা অসম্ভব কিছু নয় আল্লাহ তালা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতার সৃষ্টি হয়েছে তাদের মাঝে কখনো বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ তালা তো সবই করতে পারেন আল্লাহ যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়ি ঘর থেকেও বের করে দেয়নি তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহতালা কখনো নিষেধ করেন না অবশ্যই আল্লাহ তালা ন্যায় পরায়ণদের ভালোবাসেন আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে এর পরেও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জানেন Yeah. a oh. হে ইমানদার ব্যক্তিরা যখন কোন ইমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের ইমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও যদিও তাদের ইমানের বিষয়টা আল্লাহ ভালো জানেন অতঃপর একবার যদি তোমরা জানতে পারো তারা আসলে ইমানদার তাহলে কোন অবস্থায় তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না কারণ যারা ইমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্যে আর কোন অবস্থাই হালাল নয় এবং যারা কাফের তারাও তাদের ইমানদার হালাল নয় তবে এমন হলে তোমরা তাদের আগের দেয়া অংশ দিয়ে দিও। দেওয়া তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুণা হবে না অবশ্য তোমাদের এজন্য তাদের মোহর আদায় করে দিতে হবে একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখ না এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে এটাই হচ্ছে আল্লাহর বিধান এভাবেই তিনি তোমাদের মাঝে এই বিষয়টির ফয়সলা করে দিয়েছেন আর আল্লাহতালা মহাজ্ঞানী ও পরম কুশুরী স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত হয়ে কাফেরদের কাছে চলে যায় পরে যখন সুযোগ আসবে তখন যারা তাদের হাত ছাড়া হয়ে গেছে তাদের তারা যে পরিমাণ মোহর দিয়েছে তোমরাও তার সম মোহর আদায় করে দেবে তোমরা সে আল্লাহ তালাকে ভয় করো যার উপর তোমরা ইমান এনেছ لا সচি গৌব কদিয় ঈসমিন ঈশ हे नबी जो ईमानदार नारी तुम्हें आनुगत्य शपथ कर तल्ला शरिक करा चुरी करबा व्याचार कर हत्या करबा निज हाथ और निज पायर माजखान संक्रांत विषय तथा अन्सजात सन्तान के निजे स्वीर दावी कर मारा अभिजोगे अभिजुक्त हो आसबें एवं सत्कजे तुम्हारे नाफरमानी करा তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্য আল্লাহ অবশ্যই ও পরম হে আল্লাহতালা যে জাতির উপর গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করু না তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই নিরাশ হয়ে পড়েছে যেমনি ভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে